আলহামদুল কফ সা ইন قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه السلاة والسلام কক্সবাজারের মহিষকালী অন্তর্গত মাতারবাড়ি সিংয়ার পাড়া ইসলামী যুব কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিলুল কুরান মাহফিলের মহতর অংশ জন নাগান এই মুবিসে আশা ও বাস্তবতা করেছেন আলোচনা শাহমদ শাহমদ যেখানে আলোচনা করেন তারপরে আলোচনা করার কিছু থাকে না আমি যে আয়াতিমাতে লাওয়াত করলাম আল্লাহ করে পয় কোথ থেকে বলবেন আপনার মন গড়া বললে হবে না আমি আল্লাহ যা বলবো আপনি সেটাই শুনেছেন আপনি বলবেন মানুষকে শিখাবেন যে ফর্মুলাটা এত এত গুনা করার পরে আমি আল্লাহ দরবারে কিভাবে তারা মাপ পাইতে পারে আমি আল্লাহ দয়া অনুগ্রহ কিভাবে পেতে পারে भावे जर अब तो अल्लाहबुलम साचरण कर ले आल्लासे भलोबासा से आल्ला कथा कि কি করলে ভালোবাসা হবে সেটা আল্লাহ জানা দিচ্ছেন আর আল্লাহ যেটা জানান অপারণে জানা দেন দুনিয়ার মানুষকে বলেন ইঙ্কুম তো ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কাকে আর ওরে বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও কিভাবে আল্লাহ ভালোবাসা হবে ফত্তা তোমরা এতে বা করো ভালোবাসতে চাও আল্লাহর নবীর এর্তে করা লাগবে অনুসরণ করা লাগবে নবীর আদর্শ মানা লাগবে যদি নবীর আদর্শ মানতে পারো আল্লা কে ভালোবাসা বোঝা গেল আল্লাহকে ভালোবাসে কারা নবীজি কে ভালোবাসে জানা আল্লাহকে ভালোবাসে কারা নবীজি কে ভালোবাসে জানা ঠিক কিনা কারা নবীজি কে ভালোবাসে যারা আল্লাহ কে ভালোবাসে না কারা নবীজি কেউ ভালোবাসে না তারা নবীজি কে ভালোবাসে যারা আল্লাহকেও ভালোবাসে তারা নবীকে ভালোবাসে না জানা আল্লাহকেও ভালোবাসে না ভালোবাসা ভালোবাসা নয় মাধ্যমে আমি আল্লাহ কে ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করবো পুরস্কার তুমি আর মানুষ দিতে পারে না কি পুরস্কার ফির কুন্দূর কম ক্ষমা চায় সে আরো ভালো যে ভুল করে না সে ব্যক্তি ভালো কিন্তু যে ভুল করার পরে ক্ষমা চায় অনুত্ত হয় ভুল স্বীকার করেছে আরো ভালো কারণ আল্লাহর নাম গপার আল্লাহার নাম গফুর আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিমি তুমে গা পান তো মে রা সত্যি তো মে রা করতে পার জীবনের গুণা মাপ করে অন্য সবাই আয় এত দয়ার মামলা তোমার গুণাগুণ অন্যান্য দ্বারা পরিবর্তন করে দিবি তো na ma nabi qur an o musliman আল্লাহ বলেন যা বললাম আমার কোনদিন মিথ্যা বলবি না কিন্তু আবার শুধু পাইলাম আবার মিথ্যা বললাম আবার তবা করলাম আবার মিথ্যা বললাম আবার তো না সীমা লঙ্ঘনকারী হবে ঠিকানা অসলমান বলে জানো একবার জীবনে আর ইচ্ছা বলবো না বেপার আগ পর্যন্ত ভঙ্গ করছি এটার নাম তোকা বাজি আল্লাহ দেওয়া বলেন একবার তো করবি আর ভঙ্গ করবি আমি আল্লাহ তোর কাছে টাকা নই আমি আল্লাহ পরিচয় দরকার আসে না সবটা একটা সুরার মধ্যে আল্লাহ পূর্ণ পরিচয় নিদ্য হাদি মৌলা জিদ্দা নিদা হাদি মৌলা لا جد ولا ند ولا حتى لمولى الله كما كان ولم يقع زوالا الان كما كان ولم يقع زوالا لا جد ولا جد تلا لا هي الا صورت علا شبح ال لا هي لا صورت علا شبح لمولا. لا মুসলমান যেহেতু আল্লাহর দরবারে আমরা টেকা চাওয়া লাগবে কিনা কিনা তোমার নাজাত্রির সৎ পদ বন্ধ আর কোন তোমার চোখের পানিরও কিছু নাই ওই দরজাটা যদি একবার খুলে দেয় জীবনের সমস্ত গুণাবি দরজা নাম আল্লাহ দরজা ردكم من نازلت فتو ذاك قد তবাতে একবার যদি তোমার জন্য আল্লাহ রহমতের দরজাটা উন্মুক্ত করে দেন তোমার দুনিয়া জীবনটাও সফল আখ জীবনটাও সফল মুসলমান ইমামদাদ বলেন তো আল্লাহ কে ভালোবাসে এতে বার করে না যারা বুঝে গেছেন গা আপনি যদি জবাবটা দিতেন ঠগতেন না জিততেন যারা জবাব দিতেন ঠগলেন না জিতলেন না জিতলেও ঠগেন না জিতলেও উঠলেও যারা জবাব দিল না কাজা দায় করতে গিয়ে যদি মানুষকে বুঝাইতে বুঝাইতে বলতে বলতে গোলার থেকে রক্ত বের করে দেন এরপরে সবাই মানবে না কারণ সবাই যদি ওলামাই গ্রামের কথা মানে আর শোনে তো জাহান নামে যাবে কথা আমি বারবার আপনাদের আমার চাওয়া আছে এখানে একটা মানুষের জাহার নামে না হোক আসলে সত্য সাক্ষী দিবি কিভাবে মিথ্যা বলতে বলতে আর করতে করতে মিথ্যা সাক্ষী দিবি কলকটা নষ্ট করে ঠিক কিনা কোন দলের আম দলের ওয়াহাবি না শুনি আমার কাছে একবার চিটা সম্ভবত জমি ফালা ময়দানে শুরুর দিকে সম্ভবত রমজানের আগে আগে আমি বলি আমি অভাবি শুনিনি দুই ওটা ওনার চোখ দুটা বড় বড় হয়ে গেছে কি ব্যাপার ভাই রাগ করলেন নাকি কয় রাগ না মানে শুননি ওহাবি দুটাই একজনে কিভাবে হয় আমি বলছি না যাবে না আমি খাটি শূন্য আমি বললাম আপনার দাড়ি করি দাড়ি দিয়া কি হবে অন্তরে নবীর মহব্বত আছে আমি বললাম যার অন্তরে নবীর মহব্বত আছে সে কিন্তু দাড়ি কামায় না আপনি কেমন মনে হবে উনি ওইটা সইলে দিতে বসায় বসায় আমি যে সন্নি অভাবি দুইটা একত্রে এটার প্রমাণ দিবেন না আর দুইটা ছাড়া যে জান্নাতে মানুষ যাবে না তার প্রমাণ দিবেন না আর সবচেয়ে বড় কথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভাবী ছিলেন মোহাম্মদ আপনারাও কি অভাব হলেন নাকি থেকে আপনাদের এলাকার নাম কি আচ্ছা মনে করেন কক্সবাজার বা চট্টগ্রাম চাটগাম অনেকের নামের সাথে লেখে অমুক চাট জায়গার নাম তো চাটগাম মেয়ে আসলো এটা হলো একটা ইয়াই নিষ্পত মানে বুঝানো হয় যে লোক কথা বলছি সে এই স্থানে তার দিকে নিজব করা হয় বুঝানো নাই যার যুগ্মার মধ্যে পূর্ণ শূন্যত আছে সে হলো এক কথায় শুনিনি যার মধ্যে অনেকগুলো শুননত আছে কিছু শূন্যত নাই সেও শুননি না কথা কয় না সেও কি না আপনার মধ্যে দাড়ি আছে জুব্বা আছে নামাজতো পড়ার চেষ্টা করি পারছো জামাতের সাথে সুন্দর কি কর বাকি নফল টুলটা গোপন থাকুক তেলামতো মাঝে মাঝে করি পর্দা তো করি করি মানুষের সাথে তো গালাগালি জাননাতে কিভাবে যাবেন আমাকে বুঝাই আমি বললাম দেখেন দেখেন আল্লাহর নাম কয়েকটা শুনছেন বলে হ্যাঁ কতটি নিরানব্বই আমি বলছি নিরানব্বই আল্লাহর গুণবচক নাম এই নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম আছে ওয়াহাব কি আছে ওহাবি মানে কি মানে মানে কি মানে কি সন্নি অর্থ কি ওয়াহাবি অর্থ কি আল্লা সুন্নি অর্থ ওহাবি অর্থ আপনি আল্লাহ না কিভাবে আপনাদের মনে হয় সন্দেহ হয় জবাব দেন না কেন নবীজির যে বড় আল্লাহওয়ালা পৃথিবীতে আর কেউ ছিল না অতএব সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওহাবি মোহাম্মদ রসুল আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্নি আল্লাহ আমি বলছি যে সুন্নি না অহাবি কথা ভঙ্গি বুঝে যাবো যদি দেখি ইসু জুলাই হাসান হোসেন মা কারবালার মা কারার কেসা করি ইনি আমাদের দলের ভুল অভাব নাই ঠিক কি না অনেক আসছে ভুল ধরতে দেখলেই তোমার মেজাজ গরম হয় মাদ্রাসা মসি ভালো না লাগে তাহলে তোমার আল্লাহ পর্যন্ত ওয়ারিশ যারা আছে তোমার আত্মীয় স্বজন যারা আছে মসজিদ সহ্য করতে পারি না অতএব আমি মারা যাওয়ার উপরে কোন টুপিওলা দিয়ে দেওয়াইবানা কুত্তার মতো রাস্তার পাশে মাটি চাপা দিয়ে আর যদি মনে করো না টুপিওয়ালা দিয়ে জানা যা পড়া থাকতাম কথা বলবানা খাইলা কারা টুপিওয়ালা আসে বিদায় দুনিয়া আসে দুনিয়া আসে বিদায় তোমার মতো বারবার এখনো থাকতে পার মনে করছে টুপিওয়ালারা কিছুই বুঝে না বরং জ্ঞানের জ্ঞান বুদ্ধিমানের বুদ্ধি যেখানে শেষ হয় টুপিওয়ালার জ্ঞান আর বুদ্ধিটা সেখানে শুরু হয় জ্ঞানীর জ্ঞান বৈজ্ঞানিকের বিজ্ঞান বুদ্ধিমানের বুদ্ধি টুপি অলাপ থেকে ধার করা বুদ্ধি জ্ঞান বিজ্ঞান গলাম। মন করা কথা বলে এখন আর সহজের মধ্যে ভাব নাই কারণ আপনারা চালাক হয়ে গেছে আরো চালাক হতো ঠিক কিনা বলে যারা কোরআন আর যার টুপিও না যা টুপিও না তাদের মধ্যে কখনো তুলনা হতে পারে না দিন দিন আর একজন ডাক্তার নয় এই ব্যবধান আল্লাহ বুঝান নাই ও মুসলমান কোন ব্যবধান বুঝাইলেন মুফাস বলেন এই আয়াত কাদের ব্যবধান আল্লাহ বুঝাইছেন যাদের মধ্যে সুন্নত আছে যাদের মধ্যে কোরআন আছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর মোহাম্মত আছে যাদের মধ্যে তাপা আছে যাদের মধ্যে নবী আছে আর যাদের মধ্যে এগুলো নয় তারা কোনো দিন সমান্য ভালোবাসার আল্লা কি দিয়া ভালোবাসা হয় সেটা তো নবীজি বলবেন ঠিক কিনা আল্লাহর ভালোবাসার কথা আল্লাহ বলছেন সেটা কোরআন দিয়া পাইলাম এবার নবীজির ভালোবাসার কথা নবীজি বলবেন নবীজি যেটা বলেন সেটার নাম হাদিস সেটার নাম কি এবার নবীজির ভালোবাসার মাত্রি নবীজির হাদিস থেকে জানি আলাই সালাম তুমার সালাম ওন আহ্বা সুন্নতি ভালোবাসে কারণ সে যদি বলে সুন্নত না আমাদের নবীজির ভালোবাসা হয় তাহলে নবীজির এই হাদিস অস্বীকার করা হয় নবীজির হাদিস যদি কেউ অস্বীকার করে তার জন্য বিনা হিসাবে জান্নাতুল মুসলমান আর কোন ভাষা দিয়া বুঝাইলে তুমি বুঝবা এর চেয়ে ভাষা আমার কাছে নাই নবীজি কে ভালোবাসে কারা নবীজির সুন্নত ভালোবাসে তারা আসে দাবি করো তোমার মধ্যে যদি শূন্যতের না থাকে তুমি একটা মিথ্যা আমার সাথে রাগ করে লাভ নাই তোমার কথাগুলো ভালো না লাগে একটা পদ্ধতি তোমাকে বলতে পারি হাতের মধ্যে একটা লাল কালের কলম নিয়ে আয়াতটা কেটে দাও হাদিসটা কেটে দাও জামেলা শেষ আর কেউ বলতে পারবে না এক কোরআন হাতিস্ভব নাকিব ঘরে ঘরে বাইরে জঙ্গলে নাকি নাকি ওরা পক্ষ থেকে একটা ঘরে ঘরে তৈরি করে দিবে ধ্বংস করার জন্য আল্লাহ রেখে আল্লাহ বাহিনীকে ধ্বংস করার জন্য একদল আবাহিলাহ অপেক্ষায়গন ও ইরাকের মাঝন আফগানিয়া কাশ্মীর মায়ানমারের মাঝ মুসলমান একটু অপেক্ষা করে একটু ধৈর্য ধারণ কর আল্লাহ আবার তোমাদের জন্য আবাহ নামক পাঠাইবেন যেদিন আল্লাহ একদম আবাদ নামক অন্য কোনো সর্ণ বাধা দিবেন বা অন্য কোনো নামের অন্য কোনো স্বর্ণ বাধা দিবেন সেদিন ইসলাম বিদ্যাসী অল্লা কে ভালোবাসে কারা নদীকে ভালোবাসে কারা আল্লাহ ভালোবাসে কারা নবীকে ভালোবাসে কারা নবীর পালন করে যারা আল্লাহ কে ভালোবাসে যারা নবীজি কে ভালোবাসে যারা নবীজি পালন করে না তারা নবীজি কে ভালোবাসে না যারা আল্লাহ কেউ ভালোবাসে না তারা আল্লাহকে যারা ভালোবাসে না তারা গুণাকইরা ক্ষমা চাইলে ক্ষমা পাবে না তাদের জন্য জানাম হবে ঠিকানা ভালোবাসার মাফ করে জানা দিলে মাত্র শুন আমাকে ভালোবাসে আমি নবী তাদের পুরস্কার ঘোষণা করলাম কি তারা আমি নবীর সাথে জাহ্নাতের মধ্যে প্রবেশ করবে কোরআন থেকে রাসমের ভালোবাসার মাফকারী হাদিস থেকে দুইটার দুইটা পুরস্কার আছে আবার শেষবারের মতো একটু চাওয়া যে বলেন কে ভালোবাসে কারা আল্লাহ ভালোবাসে না কারা আল্লাহ কে কেউ ভালোবাসে তার জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন গুণা করে ক্ষমতায় বা আল্লাহ জীবনের গুণা মাফ করে দিবেন এবার বলেন রসুল কে ভালোবাসে কারা রসুল কে ভালোবাসে না কারা তাদের জন্য একটা বিশাল পুরস্কার ঘোষণা করেছেন যারা সুন্নত পালন করবে সন্ন্যীরা অর্জিনাল সন্ন্যীরা অর্জিনাল সুন্নত পালনকারীরা নবীজির সাথে জানি যাবে।